আয়ুব রহমতুল্লা আলহী হতে বর্ণিত রসুলুল্লা সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমি কাউকে আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করলে তাকেই আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতাম কিন্তু ইসলামী ভ্রাতৃত্বই শ্রেয়তম কুতাইবা রহমাতুল্লা আলাহী আয়ুব রহমতুল্লা আলহী হতে ঐরূপ বর্ণনা করেন